আসসালামু আলাইকুম ওরকহাম শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান অনুষ্ঠানে আজকে যে মূলনীতিটি বিশ্বজনীন মানবজাতির শান্তির মূলনীতি থেকে নিয়ে আসব সেটি হলো ইসলামের পঞ্চম স্তম্ভ হজ আমি যে আয়াতটি বাছাই করেছি সেটি হল তিন নম্বর আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহর জন্য মানুষের উপরে ফরজ করা হয়েছে হিজুল বঈদ বাইতুল্লাহর হজ করা মানিস তত হেসাবা ওই ব্যক্তির জন্য যে সেখানে যেতে সামর্থ্য রাখে অমান কফ ইন আনিল আলমিন আর যে কুফরি করল অর্থাৎ হজের সামর্থ্য থাকার সত্ত্বেও হজ থেকে বিমুখতা প্রদর্শন করলো তাহলে আল্লাহ তো বিশ্ববাসী থেকে তিনি অভাবমুক্ত তার কোনো প্রয়োজন নেই প্রিয় ভাই বোনেরা কোরআনে হাকিমের মধ্যে এই হজ্যের বিষয়ে একেবারে মৌলিক সব বিষয় আল্লাহ তালা বিস্তারিতভাবে আলোচনা করেছেন সহজে অন্য কোনো আবাদতের কথা এত বিস্তারিত আলোচনা কোরআনে আল্লাহ করেন নেই কোরআনে হাকিমে সোনা আল বকরার একশো সাতাশ নম্বর আয়তালকে যখন ইব্রাহিম বাইতুল্লাহেশন তিনি সমন্বিত করছিলেন এবং ইসমাইল পিতা পুত্র দুজনে মিলে বাইতুল্লাহ ফাউন্ডেশন তৈরির কাজ করছিলেন আর বলছিলেন রব্বানা তকব্বাল মিন্ আমাদের রব আমাদের থেকে কবুল করেন এই চেতনা তারা মনের ভিতরে লালন করছিলেন ইন্নাকা ইন্নাক আলিম কারণ আপনি সর্বশ্রোতা সর্ববিষয়ে আপনি অবগত একদিকে তারা বাহ্যিক মসজিদের ফাউন্ডেশন নির্মাণ করছেন অপর অপরদিকে একত্র বাঁধের ফাউন্ডেশন অন্তরে ধারণ করছেন রব্বানা তকব্বাল মিন্না আল্লা মুখিতার পরাকাষ্টা তারা দেখিয়েছেন এখানে প্রিয় ভাই বোনেরা মোহন আল্লাহ রে উল্লেখ করেছেন তিনি এই ঘরকে পুনর্নির্মাণ করিয়ে সমগ্র মানব জাতির মধ্যে হজের বিধান ঘোষণার দায়িত্ব তাকে দিয়েছিলেন যেমন আল্লাহ বলছেন যে ব্যক্তি মিল্লতি ইব্রাহিম থেকে বিমুখতা পালন করবে সে ব্যক্তি নির্বোধ ছাড়া আর কে হতে পারে নির্বোধ ছাড়া কেউ মিল্লাত ইব্রাহিম থেকে অর্থাৎ ধর্ম থেকে বিমুখ হতে পারে না দুনিয়া ফিল হুফি হুফিল তাকে আমি দুনিয়াতে মনোনীত করেছি আর অবশ্যই আখেরাতে সে সৎকর্ম অন্তর্ভুক্ত এভাবেই ইব্রাহিম আলাইসলামের কথা কোরআনে হাকিম আল্লাহ তুলে ধরেছেন সুরাল হজ্জি আল্লাহ হাজের কথা বলতে গিয়ে আমাদেরকে জানিয়েছেন আমি ইব্রাহিম আলাইলামকে আল্লাহ তালা নির্দেশ করছেন যে তুমি হাজ্যের ঘোষণা দাও হাজ্যের কথা মানব জাতিকে জানিয়ে দাও ইতুকারি জলান তারা যাতে পায়ে হেটে তোমার কাছে আসে এবং প্রত্যেক আসবে দূরবর্তী রাস্তা অতিক্রম করে ইব্রহিম আলহ সালামকে যখন আল্লাহ তালা আদেশ দিলেন তখন তিনি কি বলেছিলেন তা সিরে সে কথাটি উৎকুলিত আছে তিনি বলেছেন হের আমি কিভাবে মানব যে তুমি ঘর হজ করতে হবে তিনি বললেন পাহাড়ের ছোড়ায় উঠে যখন আওয়াজ দিলেন ইয়াসুম ইতেন ও হে মানব সমাজ তোমাদের ঘর বানিয়েছেন তোমরা তার হাজ করো তার উদ্দেশ্যে জারাতের উদ্দেশ্যে এসো পাহাড়গুলো তখন মাথা নয়ে ব্যবধান তুলে দিয়ে এই আওয়াজকে সারা বিশ্বের দিক পৌঁছে দিয়েছিল এই আওয়াজ সকল জিন মানুষের কাছে পৌঁছে গিয়েছিল যারা মাতৃ জরায়ুতে ছিল পিতার অরুশে ছিল তাদের কাছেও এই আওয়াজ পৌঁছে গিয়েছিলাম আল্লাহ তালা পৌঁছে দিয়েছিলেন তো সে আওয়াজ যতজন পেয়েছিলেন সেদিন লাভবায়িক বলেছিলেন আল্লাহ তালা তাদেরকে হজ করারও তৌফিক দিয়েছেন কেমত পর্যন্ত এভাবেই আল্লাহ তালা তাদেরকে হজ করার তৌফিক দেবেন এজন্য জন্য হজ ইসলামের একটি মহান মূলনীতি বাইতুল্লাহর অস্তিত্ব এই পৃথিবীতে সমগ্র মানব জাতির অস্তিত্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় এজন্যই। وَيَجْعَل لَّلْبَيْتِ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى سورة البقرة جي كي بايت الله বলেছেন যে আমি শরণ করে ওই সময়কে যখন আমি বাইতুল্লাহকে মানুষের ফিরে আসার জায়গা বানিয়েছি ও আমনা তাদেরকে নিরাপদতার কেন্দ্র বানিয়েছি সূরা আলে ইমরানে বলেছেন من دخله كان آمنا যে ব্যক্তি বাইতুল্লাহে ঢুকবে মসজিদে হারামে ঢুকবে সে হয়ে যাবে হয়ে যাবে মানব জাতির উপাদান বানিয়েছেন এই বাইতুল্লাহ যদি পৃথিবীতে না থাকে সমগ্র মানব জাতি বিপন্ন হয়ে যাবে অতএব বাইতুল্লাহর অস্তিত্ব বিশ্বের অস্তিত্বের সাথে ওতপ্রতভাবে জড়িত আল্লাহ সুরাহ বায়তুল্লাহকে হেফাজত করার বিষয়টি এত কঠিনভাবে বলেছেন যে মিন যেম সুরা জায়ত নাম্বার ২৫। যদি কেউ কুফরি করে এই বায়তুল্লাতে কোনো জুলুম করতে চায় জুলুম করে কোনো এলহাদ কুফরি করতে চায় আমি তাকে কঠিন শাস্তি আস্বাদন করাবো কুফরি করার আগেই তাকে সে শাস্তি আমি স্বাদন করাবো আমরা জানি আব্রাহার বাহিনী আব্রাহ ষাট হাজার বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য এসেছিল কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহ তাকে পৌঁছে দেননি কারণ বাইতুল্লাহ হলো বিশ্ব মানবতার নিরাপত্তার প্রাণ কেন্দ্র এটা ধ্বংস করার সুযোগ কারণেই সেজন্যই আল্লাহ আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে বোমিং করে একেবারে আব্রাহার পুরো বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন আবাবিল আল্লাহ তাদের উপর করলেন ঝাঁকে ঝাঁকে পাখি তরমিহিম মিন সিজিল যেগুলো ওদেরকে পোড়া মাটির পাথর বর্ষণ করেছিল নিক্ষেপ করেছিল ফাজ আলহম কাশিম আকুল এবং তাদেরকে চর্বিত ঘাসের মতো ভুষির মতো করে দিয়েছিল একেবারে ধ্বংস করে দিয়েছিল এভাবেই আল্লাহ কারদেরকে ধ্বংস করেছিলেন এখনো যদি কেউ কাবাকে বা ধ্বংস করতে চায় কার বা যদি ফিতিবীতি থাকবে না তখন কাবা বা ধ্বংস করবে তখন আর কিছু এটা যায় আসে না যেহেতু ইমানদার আর থাকবে না কারবার রেখে আর লাভ কি তখন পৃথিবীরও বয়স শেষ কেয়ামত হয়ে যাবে তখন সেটা আল্লাহ করতে দিবেন। যেমন এক ইথিউপিয়ান কালো ব্যক্তি সে কাবা শরীফ করবে নবী সাল্লা থেকে সই হাদিসে রয়েছে কান যেন আমি তাকে দেখতে পাচ্ছি কালো রঙের তার পাগুলো একটু বাঁকা সে কাবা একটি একটি করে পাথর ইঁট খসিয়ে একে ধ্বংস করছে আমি যেন দেখতে পাচ্ছি নবীজি বলেছেন সেটা হল একেবারে সে যখন কোনো ইমানদার পৃথিবীতে থাকবে না তখন সেটা আল্লাহ আল্লাহতালা আর রাখার কি দরকার সেই হিসেবে সেই ব্যবস্থা হবে কিন্তু যতকাল ইমানদার থাকবে ততকাল আল্লাহ তালা একে সেভ করবেন এবং এর মাধ্যমে মানব জাতিকে সেভ করবেন প্রিয় ভাই বোনেরা এই হজ এটি কাঁপা শরীফ নির্মাণের সময় কাল থেকেই এই হজ চালু আছে যদিও মাঝপথে অনেক মোসেক পোত্তলিকরা এর মধ্যে অনেক মূর্তি লাথ মানাৎ ওজা ওয়াগু স্যাঁক যেমন চতুর্দিকে তারা পূজা করত। তেমন এর ভিতরেও তারা অনেক মূর্তি তারা ঢুকিয়েছিল কিন্তু সেগুলো অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ের মাধ্যমে অপসারিত হয়েছিল প্রিয় ভাইবোনারা একটি বিরতির সময় হয়েছে বিরতির পর আবারও আসছে ইনশা মানব জাতির জন্য ইসলামের মূল নির্দেশন গুলো কি কি অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতমুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পৃথিবী বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআন এর অ पवित्र एवंध जीवन जापन करारे निर्देशना जानते हम देखियत आज सम्राट साढ़े छुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी us far i am vikra naik you are the best of peeps and in allah My sacrifice, my life and my death are all for Allah. Sustainer of the World. Before looking, I have baskets mostuses. Let's set everything over here. Ladies and gentlemen with us, pray the ceasefire esos kolay pause for me. ও হতে মুখমুখি হয়ে উত্তর দিতে আপনার প্রশ্ন তা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক শিক্ষামূলক অথবা ধর্মীয় যাই হোক না কেন যুক্তিপূর্ণ পরিষ্কার উত্তর পেতে বলে দেখুন আপনারা সাহস করে আমাকে প্রশ্ন করুন প্রশ্ন করা সাহস করুন দেখুন এলাম ইসলামের অত্যন্ত মহান বিধান আজকের যে বিধান আমরা আলোচনা করছি হাজ্যের বিধান পৃথিবীতে কত শহর বন্দর নগর তৈরি হয়েছে কিন্তু কোন শহর নগর বন্দরে মানুষের অন্তরকে সেরকম আকর্ষণ করতে পারে না যে আকর্ষণ বায়তুল্লাহ করে কারণ এটি তো আল্লাহ বলেছেন মাথায় লিন্নে আমনা। মানুষ যে একবার যাবে আবার যাবে আবার তার মনের মধ্যে সেই আকাঙ্ক্ষা সৃষ্টি হবে এমন এক আকর্ষণ কেন্দ্র এই বায়তুল্লাহ এই হাজের সামর্থ্য যাদের আছে শারীরিকভাবে এবং অর্থনৈতিক অর্থনৈতিকভাবে পরিবেশগত ভাবে যারা বাইতুল্লা যেতে পারে তাদের উপরে হাজ ফরজ জীবনে একবার একবারই ফরজ আর প্রতি পাঁচ বছর পর পর যদি কেউ যেতে পারে তাহলে একটি সহি এসছে যে সেটা নফল হিসাবে হতে পারে আল্লাহ তালা বলেছেন এবদন আহু জেসমাহু ও আওয়াম লা বলেছেন ওই যার আমি শরীর সুস্থ রেখেছি এবং তাকে আমি অর্থনৈতিক সামর্থ্য দিয়েছি পাঁচটি বছর চলে গেল সে আমার জেয়ারাতে আসলো না ভাই তেলায় আসলো না সে অবশ্যই বঞ্চিত তাহলে পাঁচ বছর অন্তর অন্তর নফল হজ করার একটি সিস্টেম আছে কিন্তু জীবনে ফরজ হজ শুধু একবারেই ফরজ হজ না করলে সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করুক নবীজির কিছু যায় আসে না বলে তিনি জানিয়েছেন আর তো জান্নাত ছাড়া আর কোনো বিনিময় নেই আমার সহি এটাও এসছে যে অমরতন ফি রাদান তা দিল মাই রমজানে যদি কেউ একটি আমরা করতে পারে সেটা আমার সাথে হজ করার সমান সবাবের বিষয় কোরআনে হাকিমে সুরা আল বকরার একশো সাতানব্বই নাম্বার আয়তাল্লাহ বলেন আল হাজার্ধারিত বিদিত কিছু মাস কিছু মাস এটা সম্পন্ন হয় ফমান ফারদাফি হিন আলহাইজা এই মাসগুলোতে যে হজ ফরজ করবে নিজের উপর ফানা রফাওয়া ফুসু কামালা জেদাল আপেল তার জানা উচিত যে সহজে কোনো অশ্লীলতা চলবে না কারণ সারা বিশ্বে নারী পুরুষ এই বিশ্ব সম্মেলনে আগমন করে এখানে কোনো রফাস কোনো অশ্লীল কোনো আচার আচরণ কথাবার্তা চিন্তা চেতনা যাতে কোনো হাজের মনে না থাকে আল্লাহ তালা নারী পুরুষদেরকে সেভ করার জন্য শুরুতেই এই বিধানটি এখানে জারি করলেন আলহামদুলিল্লাহ সারা বিশ্ব যেখানে অশান্তির আগুনে পুড়ছে সেখানে বাইতুল নারী পরিবেশ হাজারো লাখো নারী পুরুষের এখানে মিলন মেলা সারাটি বছর কিন্তু এখানে কোনো দুর্ঘটনা নেই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ নিরাপত্তার চাদরে ঢাকা ওলা ফুসুক এখানে কোনো ফাঁসে কোনো পাপাচার করা কোন সুযোগ নেই কার্বা শরী গিয়ে সেখানে কোনো অন্যায় এটা আল্লাহ বরদাস্ত করবেন না ওলা জিদা আল আল এমন কি হজের কোনো মশলা নেই কোনো বিতর্কেরও কোনো সুযোগ নেই এজন্য আলহামদুলিল্লাহ সবচেয়ে কম বিতর্ক হজের মশালা নিয়েই হয় কাজের মশলা নিয়ে তেমন কোন বিতর্ক নাই বললেই চলে তারপর আখেরাতের পথের পাথে হলো তাকুয়া তকিল হে জ্ঞান গণ আমাকে তোমরা ভয় করো কারি হস কেন করবে সেই কথা সুরাল হাজের সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়তে ব্যক্ত করেছে ঘোষণা দাও তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং প্রত্যেক মুঠের উপরে ছড়ে আসবে বহু দূর দূরান্ত থেকে কেন লেয়া সাধু মানা তারা তাদের কল্যাণ কাজে যাতে এখানে উপস্থিত হয় এদের ধর্মীয় কল্যাণ আখেরাতের কল্যাণ দুনিয়ার কল্যাণ এখানে হজে আখেরাতের কল্যাণ আছে তহিদবাদী হয়ে আল্লাহর হয়ে সমস্ত গুণা থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করে ফেলা আল্লাহ জাজ্লা জান্ন হজ্জা মাবরুরের বিনিময়ে জান্নাত ছাড়ার কিছু নয় এই যে তো এই মনফাত তারা পেল আবার জাগতিক উপকারিতা আছে এখানে ব্যবসা বাণিজ্য বৈধ যদি কিছু প্রয়োজন তাদের হয় তারা ব্যবসা করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে আর কি তাদের ফায়দা কতগুলো দিনে তারা আল্লাহর নাম উল্লেখ করবে তারিখ পর্যন্ত প্রথম দশ দিন এই দিনগুলিতে তারা আল্লাহ জিকির করবে আল্লা রান আল্লাহ তাদেরকে চতুষ পর্যন্ত রিজিক হিসেবে দিয়েছেন তার শুক্রিয়া স্বরূপ ফকুর হ্যা তোমরা এসব থেকে খাও আর করে করে। এইভাবে বিধান গুলো আল্লাহ তালা বনা করেছেন কোরআনে হাকিমে হজ্জের প্রসঙ্গে ফাজ্যের কথাগুলো বলে সুরাল বকরার দুশো চার থেকে দুশো আট নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা হাজিদের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় উল্লেখ করেছেন এবং তারও আগে দুশো এবং দুশো এক নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ফাইজা কোদাই তুম মানে সি কাকুম ফাজকরুল্লহ তোমরা যখন তোমাদের হাজ্যের যাবতীয় কাজ সম্পন্ন করবে ফজকরুল্লহ তখন আল্লাহকে জিকির করো কাজে ক্রিকম তোমাদের পিতৃপুরুষদেরকে যেমন আলোচনা করো স্মরণ করো সেরকম আউ আশাদ্দি করো বা তার চেয়েও আরো বেশি রব্বল আলমিনকে তোমরা স্মরণ করো রব্বানা তিনিয়া এখন হাজিরা কয়েক প্রকারের হয় সেগুলো আল্লাহ উল্লেখ করছেন এক প্রকারের হাজি আছে হাজ করতে গিয়ে তারা বলে রব্বানা আফিদ দুনিয়া হে আমাদের রব শুধু দুনিয়ায় আমাদেরকে দাও এটা আরবের প্রত্যলিকরা বলত দুনিয়ার সুখ ভোগ সম্পদ চাকচুকু তারা এগুলো চাচ্ছে আমাদেরকে দুনিয়ায় আপনি দেন আল্লাহ বলছেন এদের কথা যারা শুধু দুনিয়া চাইবে আখেরাত তাদের কোনো চাওয়ার বিষয় নয় তারা আখেরাত চায় না এদের ব্যাপারে আল্লাহ বলছেন ওমা লখেরাতে তার কোনো অংশই নেই যে আখেরাত চায় না তাকে আল্লাহ তাহলে আখেরাত দেবেন কেন অনেকে বলেন যে অমুক এত বড় বিজ্ঞানী ছিল বিদ্যুৎ আবিষ্কার করেছে কেউ গাড়ি আবিষ্কার করেছে কেউ মোবাইল আবিষ্কার করেছে কেউ স্যাটেলাইট আবিষ্কার করেছে মানব জাতির কত কত কত কল্যাণ করেছে তাদের কি আখেরাতে এর উপকার হবে না তাদের প্রতি উত্তর হলো যে তারা কি আখেরা চেয়েছে যে যেটা চায় না আল্লাহ তাকে সেটা দিবেন কেনা ওরা তো আখরা চায় না ওদের দাবি হলো আফিৎ দুনিয়া এই দুনিয়া পর্যন্ত ওদের জ্ঞান শেষ দুনিয়ায় আমাদেরকে দিন আল্লাহ বলে দিলেন যে তার আখেরাত বলতে কিছুই নেই আমার কিছু হাজি আছে তারা ভালো তারা কি বলে হের সৌন্দর্য আখরাতেও আমাদেরকে সৌন্দর্য দান করেন নিয়ামত দান করেন যা যা আছে আপনার নয়ামত রহমত বরকত শান্তির জিনিস সব কিছু দান করেন অকিন আজাবান আর যাহান নামে থেকে আমাদেরকে নিষ্কিরি দান করেন এদের ব্যাপারে আল্লাহ বলেছেন হা এরা যা উপার্জন করেছে তা থেকে তারা একটা অংশ পাবে হিসাব আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী তৃতীয় প্রকারের আরেক ধরনের হাজিদের কথা আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু আছে যার কথা শুনলে দুনিয়ার ব্যাপারে তার বক্তৃতা শুনলে তুমি বিস্মিত হবে কিন্তু তার অন্তরে যে মুনাফি লুকিয়ে আছে আল্লাহ তো সেটার সাক্ষী উপর এসে নিজেকে খুব জাহির করছে ইসলামের দরদ প্রকাশ করছে আর আল্লাহকে সাক্ষী রাখলো তার মন্দির রেখেছে সে বিষয়ে কত নিকৃষ্ট সে আল্লাহর কাছে ভালো হওয়ার চেষ্টা করলো না আর যখন সে বাড়ি ফিরে যায় বা ক্ষমতা প্রাপ্ত হয় তখন সে তার মিশন হয় জমিনে পাপা মাধ্যমে ফাঁসা সৃষ্টি করা হজ করে গিয়েও মানুষ হজের পরে আরো বেশি তার পাপাচার বেড়ে যায় সে মনে করে সব তো গুনা ক্ষমা করি আসলাম এইবার আরো আগামী বছর পর্যন্ত বা কয়েক বছর পর্যন্ত নতুন করে পাপ করলে কোনো সমস্যা নেই নজিবুল্লাহমেদারি ওকে যখন বলা হয় তুমি আল্লাহকে ভয় করো আখাচার থাকে বিল ইসমি তখন পাপাচার করে ইজ্জত লাভের একটা চেতনা তার মধ্যে কাজ করে এত্তাকিল্লা বললে সে ক্ষেপে যায় আল্লাহকে ভয় করো বললে আরো পাপ করা শুরু করে এই ধরনের চরিত্র যার তার ব্যাপারে আল্লাহ বলছেন ফাঁসবহু জাহান্ন ইসালি হা তার জন্য জাহান্নাম যথেষ্ট সেটা কত নিকৃষ্ট বাসস্থান তার জন্য হজ করলে কি হবে হজের যেই উদ্দেশ্য বিথো থেকে আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে আল্লাহর একত্রবাদে গোলাম হয়ে যাওয়া সমস্ত গুণাখাতা থেকে পবিত্র হয়ে একটা নতুন জীবন লাভ করা এই চেতনা যদি কারোর ভিতরে কাজ না করে তাহলে সে এসব দোষ নিয়ে হজ করলে কি হবে সোনালা দুইশো চার থেকে আল্লাহ বলেছেন এই জন্য তারপরে আয়াত অমিনান্নয়া শীন অমরদাওয়া কিছু মানুষ রয়েছে নিজের জীবনকে বিক্রি করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টি কামনায় আর আল্লাহ তো বন্দাদের প্রতি অত্যন্ত স্নেহশীল যাদের উপর হজ বরজ এইভাবে হজ করার আমরা চেষ্টা করি আল্লাহ তান করুন আসসালামাইকুমুল্লা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 पाउंड बी बी बी एल ओ ओ कोड बाईश बस टाक पाठिएमेल कर समाधान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 তিনি ছাড়া মাবুদ নেই যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব কাল রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে পিস বাংলায়